শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত সিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ পঞ্চম পরিচ্ছেদ আঠাশে অক্টোবর আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে ভক্ত। কি উপায়ে দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে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 একটা গল্প শোনো একজন বাজছে গিয়েছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে একজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাদছে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রঙ আর একজন বললে না না আমি দেখেছি হলদে রূপে আরো কেউ কেউ বললে না জর্দা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছ তলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছ তলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ চিনি তোমরা যা যা বলছ সব সত্য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 নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপীর নানা রঙ আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো, নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে ভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে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 আমার দরকার তার পাদপদ্দে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই শুঁড়ির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বাকি